সমাধান কম রহমতলাত আলহামদুলিল বিবিন ওসলা সঈদুলমুরসলীন মহমদ বাল আলি ও সাহব আজমাইন আমাদ ফজিলাম শানজিম ইসম আল্লাহ রহমানুর রহিম আল্লাহ খা আল্লসই ওহ আলাকুল্লসই ওকিলকাল কফারুব আয়াতিল্লাহ উল্লা কহমুল খা সেরুন সম্মানিত ভাতৃমন্ডল আল্লাহ পাখির সমস্ত প্রশংসা যে আল্লাহ আলমিন সব কিছুর সৃষ্টিকর্তা যখন আল্লাহ পাকে একমাত্র সৃষ্টিকতা তখন সমস্ত বাদতবন্দিকে হবে তাঁর ওই জন্য এর নামি হচ্ছে তৌহিদ এর নামী হচ্ছে আল্লাহ পাখির একত্ব যা দিন ইসলামের বৈশিষ্ট্য যা অন্য কোনো দিনে আপনি খুঁজে পাবেন না সালাত এবং সালাম নাজিলক রাসুল্লাহ সাল্লাহ আলী সালামের উপর যাকে আল্লাহ ফাকর্বুল আলমিন এই তৌহিদের দাওয়াত নিয়ে পাঠিয়েছিলেন মানব জাতির জন্য তাফসির করব সুরায় জুমার থেকে সুরাই জুমারের আয়ত নম্বর বাষট্টিতে আল্লাহ ফাকরুল আলমিন ঘোষণা করছেন আল্লাহ আলেকুল্লে সেই আল্লাহ পাক প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা সব কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছেন অহ আয়লা করলে সেই ওকিল এবং তিনি প্রত্যেকটি বস্তুর কর্ম সম্পাদনকারী ওকিল আল্লা আলামিন সেন ওকিল মানে যিনি সব কাজ সম্পাদন করেন এমন নয় যে তার কাজ সম্পাদনের জন্য কোনো সহযোগীর প্রয়োজন রয়েছে যারা সহযোগিতা না করলে সেই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হবে না কোনো বান্দায় কিছু দিতে হবে সুতরাং আল্লাহ ভায়া হয়ে আল্লাহ দেবেন দায়ী দায়িত্ব ভাগ বন্টন করে দিয়েছেন মন্ত্রিত্ব ভাগের মতো যেমন শাসকরা মন্ত্রিত্ব ভাগ করে রেখেছে তাদের প্রয়োজন কারণ একা সামলাতে পারবে না সেই জন্য কিন্তু রাব্বুল আলমিন এসবের মুখাপেক্ষী নন বরং তিনি এসব দুর্বলতা ত্রুটি থেকে মুক্ত আলাকুল্লে সেই ওয়াকিল সব কিছুর কর্মসম্পাদনকারী আল্লাহাকাবুল আলম লাহমা কালিদুসামাওয়াত একমাত্র তিনি মালিক আসমান সমূহ এবং জমিনের চাবিকাঠি সমস্ত ভান্ডারের চাবি পাকের কাছে রয়েছে এআ স্পষ্ট করে যে পৃথিবীর সব কিছুর ইখতিয়ার একমাত্র পাকের হাতে রয়েছে অন্য কাউকে কথা বলা যাবে না যে মুখতারিক কুল এ মুখতারিক কুল শব্দটি কখনো না আছে না কোনো রসুলের হাদিস আছে যে নবী মোহাম্মদ বা আউলিয়া পীর বুজুরগ মুখতারিক কিন্তু এই আঁকিদা মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে তারা মনে করে যে আল্লাহ ফাকরাবুল্লাহ পুরো এখতিয়ার নবীকে দিয়েছেন যাকে ইচ্ছা দিবেন জাননা যাকে ইচ্ছা জাহান্নাম যাকে ইচ্ছা ধনী যাকে ইচ্ছা গরিব যাকে ইচ্ছা নেতৃত্ব দেবেন যাকে ইচ্ছা পথের ফকির করবেন এই ক্ষমতা নাকি নবীর ছিল বা নবীর আছে শুধু ছিলই না এখন আছে এইভাবে কত যে সিরকি আঁকিদা বড় বড় সিরক মুসলিম সমাজে শয়তান বড় চালাকের সাথে ঢুকিয়ে দিয়েছে ধর্মীয় লেবাস পোশাক পরে এসে ঢুকেছে যার ফলে এগুলি কি বিজাতিদের আকিদা মনে করা হয় না নিজেদের এগুলি মুসলিমদের আকিদা মনে করা হয় আর এগুলি কি বলা হয় ঠিক আর এগুলি যারা বিশ্বাস করে এই সিরকি তাদের নাম আবার চমৎকার নাম আহলে সোনাত আহলে সোনাত নামটিও তাদের লেভেল হিসাবে চিহ্নিত হয়ে গেছে অথচ আহলে সোনাত মানে যারা হাদিসওয়ালা ওয়াল জামাত মানে সাহাবাইকেরামদের দলওয়ালা সাহাবাইকেরামদের দলের সাথে সাহাবাইকেরাম সালাহ সালেন কি এই সিরকি আকিদা রাখতেন যে আল্লাহ ছাড়া কারো ইখতিার আছে যদি নবীর হাতে থাকতো এরকম আমার নবীকে আসমান জমিনে চাবি কাটি দিয়ে রেখেছি নেবেন বের করবেন আর যাকে ইচ্ছা দেবেন বললে আর যার আল্লাপাকের আয়াত বিধানাবলিকে অস্বীকার করে উল্লাই কমল ওরাই তো ক্ষতিগ্রস্ত আল্লাহ তাহালুন আল্লাহাকুলার রসুলকে আরো সম্বোধন করে ঘোষণা করতে বলছেন যে হে নবী জানিয়ে দাও ঘোষণা করে দাও মানুষের সামনে আফা আল্লাহ তা মরুন্নি আল্লাহ ছাড়া অন্যের সম্পর্কে আমাকে তোমরা নির্দেশ দিচ্ছ যে এবাদত করি উপাসনা করি আই ইউ হাল হে মূর্খরা হে অজ্ঞরা এটা হইতে পারে তার নির্দেশ তোমরা দিচ্ছ তার পরামর্শ দিচ্ছ এটা কখনো হইতে পারে না এ আশা কখনো করিও না তাহলে দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ছাড় দিয়ে ডিসকাউন্ট করে সমঝোতা করা এটা ইসলাম না হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে আপনি ছাড় দেন কোনো অসুবিধা নেই সন্ধি করার জন্য মীমাংসার জন্য সমঝোতার জন্য মিলেমিশে চলার জন্য দুনিয়ার ক্ষেত্রে ছাড় দেন আল্লাহফাক জায়েজ করেছেন কিন্তু দিনের ক্ষেত্রে ছাড় ভাই এগুলোকে আমি কমিয়ে দিলাম তোমাদের স্বার্থে এগুলোকে কমিয়ে দিলাম আজান দিলে আজান তোমাদের শুনে কষ্ট হচ্ছে ঘুমটা খারাপ হচ্ছে তো আজানটাকে কমিয়ে দিলাম এইরকম উদাহরণস্বরূপ যা কিছু বলতে পারে ধর্মীয় ক্ষেত্রে কোনো রকমের ছাড় নেই শরীয়তে আল্লাহ ফকরাবুল্লা আলমিন তারপরে বলছেন যে কখনও এটা হইতে পারে না যে নবী তুমি সিরকের সাথে এই রকমের সমঝোতা করবে ওলা ওহিয়া এলাই কবাইন কাব্লিক আর নিশ্চয়ই তোমার কাছেও এই ওয়াহি করা হয়েছে আর তোমার পূর্বে যারা এসেছিল নবী রসুল তাদের কাছেও ওয়াহি করা হয়েছে সেটা হচ্ছে লাইন আশ তুমিও যদি সিরক করো প্রত্যেক নবিক আল্লাপাক এভাবে সম্বোধন করেছেন লাইন আশা রাখতা হে নোহ তুমি যদি শির করো হে ইব্রাহিম তুমি যদি শির করো হে মূসা হে ইসা হে আহিয়া হে জাকারিয়া লাইন আশা তুমি যদি শির করো হে মোহাম্মদ সাল্লাইন আশা রাখতা তুমিও যদি মোহাম্মদ রসুল্লাহ হইয়ে রহমতুল্লিল্লা আলমিন হইয়ে সির করো তো আমি কখনো সাব্যস্ত রাখবো না শির কখন আল্লাহর মনোনীত ধর্ম হতে পারে না আল্লাহর কোনো অংশী নেই যদি এরকম কাজ করো লাইহবাত আমা তাহলে তোমার কর্ম সব নিষ্ফল হয়ে যাবে তোমার আমল সব বিনষ্ট হয়ে যাবে এই জন্য বড়ো শির্ক যদি কেউ করে তাহলে অতীতের সমস্ত ভালো আমল ধ্বংস হয়ে যায় এ একটি আয়াতের প্রমাণ আর আর একটি আয়াত রয়েছে সুরে আন আমা আল্লাহ আঠারো জন নবীর কথা উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকুলানুয়া এরাও যদি সির করত তাহলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত কোনো কাজে আসতো না বলা থাকুন এবং হে নবী তুমিও ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে যেতে তুমিও জান্নাত পেতে না সির করে গেলে তাহলে আল্লাহ পাক সিরকের গো না কাউকে মাফ করবেন না আল্লাহর এবাদত করো না শাকিনগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হও ওমা মানুষরা আল্লাহ আল্লাপাকের যথাযোগ্য মর্যাদা দেইনি যত রকমের পাপ মানুষ করেছে তার আল্লাহ পাকের যে মর্যাদা সেই মর্যাদা আল্লাহ পাকের মর্যাদা দিলে কখনো শির করত না আল্লাহ আল্লাপাক রসুলের মাধ্যমে তার বিধান জানিয়ে দিয়েছেন রসুলের তরিকা বাদ দিয়ে বলবে যেন বিদাতে হাসা কিছু নতুন কাজ হইলেও এগুলো ভালো বিদাত। বিদাতে সইয়া আমরা করি না বিদাতকে ভাগ করে দিয়েছে বিদাতপন্থীরা যেগুলি তারা করেন না ওইগুলো বেদাতে সইয়া কিন্তু ওরা করে না ওই দল করেন না ওগুলো হলো বিদাতে সেই খারাপ বিধা আর যেগুলি তারা করে বড় পর্যন্ত হইলেও সেগুলি বিদাতে হাসানা এ হচ্ছে আজকাল মুসলিম বহু দল উপদলের অবস্থা আল্লাহ আল্লাপাখের কদর করেনি যারা বেনামাজি আধা নামাজি কখনো পড়ে কখনো পড়ে না এরা আল্লাহর যথাযোগ্য কদর করেনি আল্লাপাকের মর্যাদা দিলে পাঁচে এক টারা কাত কমাইত না আল্লাপাকের বিধান জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে মানতে কোনো রকমের ঘাটতি করতো না যেই ব্যক্তি গনায় লিপ্ত হয় সেও যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিন আল্লাহ তো সব দেখছেন সবকিছু জানছেন তো কি করে কাজ করছো বাবার সামনে পারবে ব্যবসার করতে বাবার সামনে মুখে দিতে পার না পারা অবাজি হয়তো এতটা শ্রদ্ধা আমাদের উপমহাদেশে আছে বড়দের যে বাপ মায়ের সামনে শ্বশুরের সামনে বিড়ি সিগারেটটা দিতে পার না আর আল্লাহর সামনে অসুবিধা না আকাশের দিকে ছাড়ছে ধোঁয়া মদ খাচ্ছে ওপর দিয়ে মুখ করে হ্যাঁ খোন করছে বিভিন্নফে লিপ্ত আল্লাহর কি কদর করলো আল্লাহ পাখের যথাযোগ্য মর্যাদা দিল এই আয়াতে সবগুলি সামিল যারাই আল্লাহ প্রদত্ত দিন পুরোপুরি জীবনে বাস্তবায়ন করে না আল্লাহ পরকাল থেকে গা ফেল অবহেলা করে ভুলে যায় তারাই আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না রসুল উল্লাহ সাল্লাহ আলিয় সাল্লামের পুরোপুরি অনুসরণ করল না সে আল্লাহ পাখের যথাযোগ্য মর্যাদা দিল না আরে তোমার মুরব্বের কথার মত হয়ে গেল আল্লাহাক এসাদ করছেনিয়ান আর সমস্ত পৃথিবী এই জমিন কেয়ামতের দিনই আল্লাপাকের মুষ্টিতে হবে কাবজাত্মাল কেয়ামতের দিন আল্লাপাকের এক মুষ্টিতে হবে আর আকাশ সমূহ আল্লাপের মাতুইয়া আসমানে বিশাল আকাশ আর এক আসমান না সাত আসমান সবগুলি পাক রব্বুল আলমের ডান হাতে ভাঁজ ক্রিত থাকবে সুভান আল্লাপাক রব্ব মহান কিন্তু আল্লাপকে বোঝার চেষ্টা করল না আল্লাপকে জানার চেষ্টা করলো না এ হচ্ছে আল্লাহ পাকের মারেফাত মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা যে আল্লাহ পাক কত বড়ো মহান এবং কত সর্বশক্তিমান কত বড় আলিম এবং খাবির সব কিছুই দেখছেন সব কিছুই শুনছেন সুতরাং যেখানে গিয়ে গুণা করি না কেন যেখানে গিয়ে অন্যায় করি না কেন যতই আমি আমার অপরাধকে লুকিয়ে রাখি না কেন রব্বুল আলমিন তো সব জানলেন দেখলেন আর আল্লাহর জমিন থেকে অত পালাতেও পারবো না সুতরাং আমার দ্বারা কখনো পাপ হবেও না এইরকম না ইমান হওয়া উচিত আল্লাহ পাক বলছেন সুভানা আল্লাপাকালে মানব জাতি যে সির করে তার থেকে আল্লাহ পাক বহু ঊর্ধ্বে সুর আল্লাহাকিং আল্লাহ তখন আসমানে আর জমিনে যে কেউ আছে সব বেহুশ হয়ে হোশ হয়ে জ্ঞানহারা হয়ে মারা যাবে ধ্বংস হয়ে যাবে ইল্লা মানসাহ তবে আল্লাপাক যার সম্পর্কে চাইবেন যদি আল্লাহ কোন ফেরিস্তাকে চান বা ফেরস্তাদেরকে চান তো তারা বেহুস হবেন না আল্লাহ ইনসাল বলেছেন সোম্মানো ফেকাফিহে ওখানে অতপার আরেকবার সিঙ্গাই ফুক দেওয়া হবে ইসলাম ফুক দেবেন তখন তারা দাঁড়িয়ে তাকাবে এখন দৌড় দিতে হবে কোথায় এলা রবিয়ান সেলুন আল্লাহর দিকে তখন দৌড় দিবে যেমন অন্য আয়ত রয়েছে এই আয়তে দুটো সিঙ্গাই ফুকের কথা রয়েছে আর সুরাহে নামলে আল্লাহাক রবুল আলমিন উল্লেখ করেছেন ফাফাজি আমান ফিসামত ওখানে একটি সিংহার ফুকের কথা উল্লেখ করেছেন তিনটিকে মিলিয়ে একদল বলছেন তিনটা ফুক হবে আর আরেক দল বলছেন যে এখানে দুটো বলা হয়েছে দুটোই হবে আর যেখানে বলা হয়েছে ফাফাজি আমান ওটা এরি একটা এই ইফতলাফ রয়েছে দুটো হোক অথবা তিনটে হোক সিংহাই ফুক হবে এতটা বিশ্বাস থাকা আবশ্যক এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি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 शुक्रवार रत न सकाल साढ़े सतट सलूसम अबू हुररा रज रसुल्लाम प्रत्येक क्या मध्यम पंथा अवलम्बन करेखमा साहबिकन जिज्ञेस कर लि आल्ला रहात और क्षमा छड़ा जानना जो ना से ही मुस्लिम चतुर्थ खंड कैमामत जानत और जहां नाम विवरण अध्याय हादिस संख्या ছ হাজার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 सम्मानित भामल फिर आलोचनारिगे तफसर सुरैजार थी फक्रब आलम वह अशर कतिले ওগজিয়াল কিতাব ওজিয়া বিনীন অশোহাদা ওকিয়া বিনহিল হা কমলা ইউজলামুন যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সিংঘায় ফুৎকারের মাধ্যমে আর তারপরে মানুষ উঠবে বিচার দিবসে জবাবদেহির জন্য সেই দিন পৃথিবী আলোকিত হবে পৃথিবীর রবের মালিকের জ্যোতি দ্বারা আল্লাহ ফাকরবুল আলমিন আলোকিত করবেন ওদিয়াল কিতাব এবং সেই দিন আমল নামা কর্মলিপি সামনে রাখা হবে প্রত্যেকের কর্মলিপি তার সামনে চলে আসবে সৎ যদি হয় তাহলে ডান হাতে আসবে সামনের দিক থেকে আর অসৎ যদি পাপিষ্ট হয় তাহলে বাম হাতে আসবে আমিমা আলিহি আর একা আয়তরেছে ওয়ারা আজহারিহি পেছন দিক থেকে পেছন দিক থেকে বাম হাতে যদি আপনার শ্রদ্ধা সম্মান থাকে কোন ব্যক্তির কাছে তাহলে আপনাকে সসম্মানে সামনে ডান এগিয়ে দেবে এবং আপনার ডান তুলে দেবে আল্লাপাক সম্মানিত করবেন সেখান থেকে শুরু হয়েছে আল্লাপাক সম্মানিত করবেন মমিন সৎকর্মশীলদেরকে কখন যারা পাপিষ্ট কোনো নাগার জাহান নামি আল্লাপাক তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করার জন্য বাম হাতার পেছন দিক থেকে পাপের কর্মলিপি আল্লাহ পাক হচ্ছে অদিয়াল কিতাব রেখে দেওয়া হবে সবার সামনে খুলে খুলে এলকাহমান সুরা হোলা অবস্থায় দেখবে প্রত্যেকটি জিনিস রেকর্ডে আছে আজকাল বড়ো বড়ো সুপার মার্কেটে যান আর আপনি হাজার হাজার লাখ লাখ টাকার আপনি বাজার করেন কত পয়সা যদি কোনো দাম এত টাকা পঁচানব্বই পয়সা দেখো আর হিসাব করিতে হয় না অটোমেটিক হিসাব হয়ে যাচ্ছে মানুষ যদি এটা নিতে পারে তো কাছে সব কিছুর রেকর্ড কোথায় কী করেছেন বলেছেন তখন আপনি ভুলে গেছেন তখন দেখলে ঠিক স্মরণ হবে হ্যাঁ আরে হাজাল কিতাব গোনা হবে আর এটাও লেখা থাকবে না খের মাছি বসার মতো ওডিয়ে দিয়েছে গোনাগার সম্পর্কে রাসুল্লাহাদিস পাপিরা ওইরকমই গোনাহাগারে মাছি যেমন সামনে বসতে আসে উড়িয়া দাও রকমই গোনাহার রাত দিন আল্লাহাক বলছেন ওয়াজিয়া বিন নবী ইন আর নবীদেরকে নিয়ে আসা হবে অশোহাদা আর সাক্ষীদেরকে নিয়ে আসা হবে আর সাক্ষী দেবে নবীরা সাক্ষী দেবেন রসুল্লাহ ইসলাম প্রত্যেক নবী সম্পর্কে সাক্ষী দেবেন যে তারা তাদের জাতির কাছে পৌঁছে দিয়েছেন এই শেষ সম্মতের লোকেরা সাক্ষী দেবেন আল্লাহফাকবুল আলমিন বলছেন ওয়াকোজিয়া বাই নাহম বিল হাক এবং তাদের মাঝে ন্যায়সঙ্গত বিচার করে দেওয়া হবে ওহমলা ইউজুল্লা মুন আর তাদের উপর কোনো রকম জুলম হবে না ওফিয়াতকুল্ল মা আমেলা যা কিছু করেছিল প্রত্যেক ব্যক্তিকে তার পূর্ণ মাত্রায় প্রতিদান দিয়ে দেওয়া হবে ওহ আয় মা আর পৃথিবীতে যা করত মানুষে সম্পর্কে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন এমন না যে ভালো করেছে আর কম পেয়ে গেলো ঘনা করেছে কিন্তু অপরাধ যাতে বেশি শাস্তি পেয়ে গেলো এটা হবে না কারণ আল্লাহ পাক সবচেয়েতে বেশি জানেন যে কে কি করেছে না করেছে ওয়াসিক আল্লা জিয়ানা ক্যাফারু ইলা জাহান নামা জুমারাহ এখান থেকে জাহান নামিয়ে রাখে জাহান নামে কীভাবে নিয়ে যাওয়া হবে আর জান্নাতিদেরকে জান্নাতি কিভাবে নিয়ে যাওয়া হবে আল্লাহা বলেছেন আর এই আয়াতগুলিতে জুমার শব্দটি উল্লেখিত হয়েছে এখান থেকে নামকরণ হয়েছে এই সুরা সুরাই জুমার আল্লাহবা বলছেন যে কাঁফেরদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে দলে দলে এক দল, নাস্তিকদের এক একদল ব্যবিচারকারীদের একদল খনিদের দল সন্ত্রাসীদের একদল এক দল। এক এক রকমের পাপি দলে দলে এরা আসবে হাতজা জাউ যখন তারা জাহান্নামের কাছে আসবে ফতিহাত আবু আবু হা তখন জাহান্নামের দরজাগুলি খুলে দেওয়া হবে ওয়াকাল আলহাম খাজান আর এই জাহান্নামীদেরকে জাহান্নামের রক্ষীরা বলবে আলাম রসুল মিন মিনকুম তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কোনো নবী রসুল আসেনি ইয়াতুল আলিকমা আয়াত রব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো আয়াত বিধান শোনানো হয়নি গরু ছাগলের মতো ছেড়ে দেওয়া হয়েছিল তোমাদের নাকি আল্লাপাকের আজের বাণী অবধারিত হয়েছে কাফেরদের উপর আজকে তার বাস্তবায়ন হবে আল্লাহাক বলছে তখন বলা হবে উদ খুলু আবু আবাদ জাহান্ন জাহান নামে প্রবেশ কালেদিন আফিহা এখানে চিরকাল থাকবে যারা ইমানকে নষ্ট করে মরেছে অথবা ইমানের গণ্ডিতেই আসেনি নাস্তিক কপট মোশরেক হয়ে থেকে গেছে জন্মসূত্রে আসলেও ইমান নিজের ভঙ্গ করেছে বেশ কিছু কারণে ইমান নষ্ট হয়ে যায় উজু কিসে টুটে উজু নষ্ট হয় আমাদের মুসলিম জনসাধারণ জানে নামাজ কোন কোন কাজে কোন কোন কথায় বাতিল হয়ে যায় তাও বুঝে নামাজ ভঙ্গকারী বিষয় জানে কিন্তু ইমান ইসলাম নষ্ট হয় এটা অধিকাংশ মুসলিমদের কল্পনার বাইরে জানেই না শিরিক করে মনে করে যে পাক্কা মুসলিম নামাজ তো পড়ছি নামাজ পড়ে না তার ইসলামের কোনো প্রুফ পেশ করলো না হ্যাঁ মুসলিম আমরা অথচ ইমান ভঙ্গ করলো এরকম কত কি রয়েছে ইসলাম নিয়ে ঠাট্টা মজাক করে না না না এটা হইতেই পারে না এটা যুক্তি যুক্তিসঙ্গত নাই কোরআন হাদিসের বিধানকে এরকম বলে কিন্তু ইমান ভঙ্গ করলো কোনো পড়য়াই নেই আল্লাহা বলছেন জঘন্য হবে যারা দলে যাবে আল্লাহাকবুল আলমিন বলছেন হাত যা উহা যখন চুলে আসবে জান্নাতের কাছে অফতে আবু আবুহা এবং জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে আর প্রথম দরজা খোলা হবে রসুল উল্লাহ আসাল্লামের জন্য আর তারপরে তার ওম্মতের জন্য এইভাবে আল্লাহ পাক রবুল্লাহ মিন জানাতে দেবেন মমেন আল্লাপাক আমাদের যেন জান্নাতুল ফির দান করেন তারপরে অন্যান্য নবীগণ এবং ওম্মতরা জান্নাতে প্রবেশ করবে যেমন সাহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ পাক বলছেন ওয়াকাল আলহম খাজানা তো হা জান্নাতের খুলে দেওয়া হবে আর জান্নাতের রক্ষীরা বলবে জান্নাতিদেরকে সালামুন আলাইকুম আপনাদেরকে সালাম হোক সালাম পেশ কর তিবতুম আপনারা সুখে থাকুন এটা একটি তাফসির তিবতুমের আর একটি তাফসির কেউ কেউ করেছে তিবতুম মানে আপনারা ভালো কাজ করে এসছেন ভালো কাজ পৃথিবীতে করেছিলেন সেই জন্য আজকে জান্নাতে আসতে পেরেছেন ফাদ খুলুহা খালি দিন সুতরাং আপনারা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করুন অকালু জানাতে চলে গিয়ে আল্লাহ পাকের সুকরিয়া আদায় করবে বলব আলহামদুলিল্লাহ সে আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক তার প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন আল্লাহ আদা করেছিলেন মমিন হয়ে যাও শির মুক্ত হাও ফরোজ অজীব আদায় করো হারাম নাজাজ থেকে বেঁচে থাকো পাপ মুক্ত হাও আর রাত দিন অজান্তে যদি ভুল হয় অথবা কখনো ভুল হয় তবা আর রিপিট করতেই থাকো তো আবার পুনরাবৃত্তি করতে থাকো আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবেন নিজে ওয়াদা করেছেন কত সংক্ষেপ কথা পালন করলেই হলো এবং সহজ কথা আল্লাহর দিন সহজ ইন্নাদ্দ ইসরুল নবী দিন খুব সহজ ও আউ রাসান এবং জান্নাতের ভূমির আমাদেরকে উত্তরাধিকারী বানিয়েছেন আল্লাহ পাক জান্নাতের ওয়ারিস হয়েছে দুনিয়াতে আমাদের জমি জায়গায় ছিল না ভিটে মাটি ছিল না তাতে কী হলো জান্নাতের জমির আল্লাহ ওয়ারিস বানিয়েছেন আমাদের। পাক তারপরে সাদ করেছেন ওতার আল মালা বিচারি দিবসে আল্লাহাক রব্বুল আলমিনের আরসের চারিদিকে অসংখ্য ফিরিস্তা পাকের অনুগত হয়ে প্রস্তুত থাকবেন আর ঘিরে থাকবেন ও তার আল্লাহের আরশের চারিদিকে তারা ঘিরে থাকবে সুভাহ আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকবে ও কোদিয়া আর মানব জাতির মাঝে সেই দিন ন্যায়সঙ্গত বিচার করে দেওয়া হবে করে দেওয়া হবে ওয়াক আর শেষখানে ঘোষণা করে দহগাল্লা পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের যিনি বিশ্বজাহানের রব কথা আমি দুনিয়াতেও বলেছিলাম যারা বিশ্বাস করেছিল দেখে নাও যে রব্বুল্লা আলমিন তোমাদেরকে জাননা দিয়ে ধন্য করলেন আর যারা অবিশ্বাসী হয়েছিল আজকে বিশ্বাস হয়েছে কর্মক্ষেত্র শেষ হয়ে গেছি। এখন বদলার জগতে তোমরা বদলা পেয়ে গেছো যাহার নামে তোমরা লাঞ্ছিত অপদস্ত হয়ে বসবাস করো শেষ করলাম বলেন আমার প্রশ্ন এই যে কোনো আর তো বা না করে আল্লাহ কখনো জান্নাত দিবেন কি ওনাকে আমার ভাই প্রশ্ন করেছে যে কোন মানুষ যদি আত্মরক্ষার জন্য বা বিপদ বাঁচার জন্য আংটি পরে বালা পরে কাবিজ ব্যবহার করে অথবা গাড়িতে জুতো স্যান্ডেল ঢুলিয়ে রাখে অনেকে বদনজর থেকে বাঁচার জন্য এসব করা প্রথম কথা শির্ক কিন্তু শির্ক দুই প্রকার বড় শির্ক আর ছোট সীরক বড় শির করে কেউ যদি মারা যায় তবা সংশোধন না করে তাহলে আল্লাহ কখনও মাফ করে চিরকাল জাহান্নাম আর যদি ছোট সির্ক হয় সেগুলিও বড় কাবিরা গোনা চুরি ডাকাতির চাইতো বড়ো গুনা সুতরাং কাবিরা গোনা করলেও তারা পাপিস্টফ হাসেক পাক ইচ্ছা করলে তাদেরকে মাফ করবেন কিন্তু যেই আমলটায় শিরক হবে সেই আমল আল্লাপ পা কবুল করবেন না এখন এই ধরনের কাজগুলি দুই রকমই শির হইতে পারে যারা পুরোপুরি তাবিজের ওপর বাল্লা আংটির ওপর করবে যে আংটি থাকলে আমার কি ক্ষতি করে গাড়িটা যদি স্যান্ডেল জুতা লটকানো থাকে তাহলে কার বদনজ লাগে কে ক্ষতি করতে পারে দুর্ঘটনা কখনও হবে না তাহলে বড় শির করলো আল্লাহর ওপর টোটালি আস্থা নেই এখন এই লোক কি অন্তর নিয়ে আংটি অথবা বাল্লা পরছে সেটা দেখার বিষয় রয়েছে যদি আল্লাহর উপরে পুরোপুরি আস্থা রেখে এগুলিকে মাধ্যম মনে করে অথচ মিথ্যে কথা মাধ্যম নয় এগুলি চিকিৎসা বা আত্মরক্ষার উপায় নয় তারপরেও যদি করে তাহলে কাবিরাগোনা করলো আর আল্লাহর ইচ্ছা আল্লাহ উচ্ছা হলে মাফ করবেন না হলে শাস্তি দেবেন আর যদি বড়শির করে মারা যায় তাহলে কখন আল্লাহ মাফ করবেন নামাজ রোজায় কিছুই কবুল হবে না আল্লাহ পাক যেন আমাদের কথা কাজ কবুল করেন ভালো কথা বলার তৌফিক দান করেন ভালো কথার প্রতি চলার তৌফিক দান করেন আল্লাপাক আমাদের অতীতের গণা কথা ভুল ভারানি যেন মাফ করে দেন সল্ল্লাহমি আজমাইন راضيو هنائي يا لفوزي وعلاي لا يطيب العيش الا في <تصفيق> رضا ربي হুতি কারণ আল্লাহু ওয়াহদাহু ওয়া লা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 বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন আজ রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেলশন ইউ চুজ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 देखुन और देख अर्धांगी नातिनी प्रति रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगलाय